মুদাইফা রাজেলা হতে বর্ণিত তিনি বলেন আমার স্মরণ আছে যে একদা আমি ও নবী সাল্লাম একসাথে চলছিলাম তিনি দেয়ালের পেছনে মহল্লার একটি আবর্জনা ফেলার জায়গায় এলেন অতপর তোমাদের কেউ যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে তিনি পেশাব করলেন এ সময় আমি তার নিকটে হতে সরে যাচ্ছিলাম কিন্তু তিনি আমাকে ইঙ্গিত করলেন আমি এসে তার পেশাব করা শেষ না হওয়া পর্যন্ত তার পেছনে দাঁড়িয়ে রইলাম